चला करे करे, जी पिता माता गुनाहर क्या कर हिसो पिता माता के सम्मान दावत অর্থাৎ হানি না করে কোনো প্রকারের বেয়াদবী আচরণ না করে বাবা মাকে কোরআন এবং সুন্না অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করা যে যে কাজটা হারাম কাজ বা সিরিকের কাজ বা বেদায়াতের কাজ সেটা বাবা মাকে বুঝাই দেওয়া এবং অন্তত সবরের সাথে দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে দিতে এক সময় হয়তো বাবা মা গ্রহণ করতে পারেন আর না গ্রহণ করলে সন্তানের কিছু করার নেই ইব্রাহিম আলহিসাম তার বাবাকে দাওয়াত দিছেন কিন্তু বাবা গ্রহণ করে নাই তো ইব্রাহিম আলি ইসালাম এই ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই তো ইব্রাহিম আলি সাল্লাম যেভাবে মুশরিক বাবাকে দাওয়াত দিয়েছেন তো আমরাও এরকম বাবা মা গুণাকার হলে এইভাবে দাওয়াত দিব জি আমাদের আহ জামাতের আকৃদা সাফাতাম হাকুন प्रत्येक गुणाकार मुजनबीन नबी सल्लाम साफात एट हक सत्यटार इमान आना फरज इटार इमान ना आनले तर इमान थकबेना तो नबी सल्लामर साफात दुधरण एकपात के बोला साफाते उजमा सापाते उजमाटा हल क्या मतर मैदान मानूस अजाबाद विचार दौड़ा दौड़ी शुरू करबी आल्लाफाफ करू करबी सहसरे करते सर्वशेष मानुषे नबी सल्लामर का आसबें और नबी सल्लाम आल्ला সুপারিশ করবেন যে আল্লাহ বান্দারা অনেক কষ্ট করতেছে আপনি বান্দাদের বিচার শুরু করে দেন এই বিচারটা শুরু করার জন্য যে সুপারিশ এই সুপারিশটার নাম হল সাফাতে সবচেয়ে বড় সুপারিশ এটা একমাত্র নবী সাল্লাহসাল্লাম করবেন আর কোন নবী রাসুল আর কেউ করতে পারবেন না আর পরবর্তীতে যখন বিচার শুরু হবে তখন আল্লাহ রব আলমিন কে মতানের সাফাতে বিধান রাখবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে সাফাৎ হবে ইজনি বলছেন আল্লাপাক আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতেও পারবে না কারো জন্য করাও যাবে না মানে কে সুপারিশ করবে কার জন্য করবে দুইটাই নির্ধারণ করবে আল্লাহ পাক মানে একজনকে সুপারিশের দায়িত্ব দেওয়া হইলো তার অর্থ এই নয় উনি উনার ইচ্ছা মতো যারা মানুষ আছে তারা নিয়ে যাবে এটা হবে না অর্থাৎ সাফাত কারিও আল্লাপাক নির্ধারণ করবেন কৃত কারা হবে কার জন্য সাফাত হবে সেটাও আল্লাপাকে নির্ধারণ করবেন দুটাই আল্লাহ সুতার নির্ধারিত এই জন্য আল্লাহাক বলছেন কুল্লাফা আত জামি আহ রাসুল আপনি বলে দিন সমস্ত সাফাতে মালিকানা একমাত্র আল্লাহ नबी सल्लाम साफात करब नबी सलाम साफा मालिक नाइ आखिता परिष्कार केल्ला पाक साफात साफाह मालिक हलो एकम्रल्ला पालिकाना जनुमति दीबें तारा साफाह नबी सलामर का साफात छावा जाबा রাসুল আপনি কি আমাদের দিন আমারা সাফাত করিয়ে আমার জান্নাতে নিয়ে আল্লাহর সাফাতে হবে আর তবে নবিসাম সাফাত করবেন আল্লাহ যাদেরকে অনুমতি দেবেন সাফাহাতের অনেকগুলো স্তর আছে সাত আটটা স্তরে যায় সাফাত হবে সেখানে জাহান্নামীরা যখন জাহান্নামী থেকে মুক্ত হয়ে জান্নাতে আসবে তখনো সাফাত কিন্তু মূল বিষয় হল সাফাত কারিও নির্ধারণ করবেন আল্লাহ সুবান কাদের জন্য সাফাহাত করবেন সেটাও ঠিক করবেন আল্লাহ সুবান করেছে। সাল্লাহ আলহাম কিসের তৈরি এটা কোরআন একাডেমির কোথাও নেই প্রথম থেকে শেষ পর্যন্ত আলাদা করে সেপারেট করে যে মোহাম্মদ ইসলাম মাটির তৈরি বা মোহাম্মদ নূরের তৈরি বা মোহাম্মদ আগুনের তৈরি এটা কোনোটাই নেই তার অর্থ হইল নাই কেন্লা থেকে বানাইছে তাহলে জিন্দেরকে বানাইছেন আগুন থেকে মানুষ বানাইছেন মাটির থেকে এখন ঠিক করেন কি তো মানুষ এটা আবার বলতে হবে কেন মানুষ কিসের থেকে তৈরি মোহাম্মদ কিসের থেকে তৈরি এটা তো আর আলাদা বলার দরকার নেই সব মানুষ যদি এক জিনিসের তৈরি হয় তা আলাদা করে একজনের নাম তো বলার দরকার নেই আল্লাহ বলছে মাটি দিয়ে তো নবী সালাম তো ইনসানই নবীম যদি ফেরাস্তা হতেন তাহলে নূর দিয়ে হতেন। যদি জিন হইতেন আগুন দিয়ে হতেন যেহেতু মানুষ তো সব মানুষকে রাবুল্লা আলম যা দিয়ে বানাইছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেও তাই দিয়ে বানাইছেন এটা তো আর আলাদা করে বলার কিছু না যদি আল্লাহ রসুলকে আলাদা করে বানাতেন তাহলে আল্লাহ কে দিয়ে মুহম্মদ কামিনুর দিয়ে বানাইছে আর তোমাদের সবাই রে মাঠে দিয়ে তাহলে যেহেতু নবীলামকে আল্লাহাকে আলাদা করেন নাই তার অর্থ হলো সব মানুষ যা দিয়ে তৈরি রসুল সালাম দ সহি কোন হাদিস এই ব্যাপারে নাই নবী সালকে নূর বলা হয়েছে এই নূরকে আবার কেউ কেউ নূরের তৈরি বানা পেলায় মানে নিজের আনি। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক থেকে নূর আসছে এখানে তো নূরের আল্লাহ বলেন নাই নূর তো কোরআনকে বলছে। তারপরে আপনার ফেরস্তারও নূর তারপরে ইসলাম নূর নূর তারপরে নবী সাল সালাম নূর আমরও নূর আপনারা নূর নে আপনারা নূর কি না বলেনা আমি জিজ্ঞাসা করি ভাই আপনারা কি আল্লাহর না খবরদার আমি আল্লাহর আল্লাহ না আল্লাহ আলিগুল্লা মানো দুনিয়াতে যত ইমানদার আছে সব আমার অলি সব আমার বন্ধু আছে না দুইশো সাতান্ন নম্বর ইমানদারদের হলো আল্লাহ আর ইমানদারের হলো আল্লাহর অলি তা আপনি আমি যে ইমানদার সেই আল্লাহর ওলি। তা আল্লাহ বলতেছে তুমি আমার অলি ওলি কয় না না আমি কিন্তু অলি না কারণ জানে না বন্দত্বের খবরে জানে না এই জন্য আল্লাহ থেকে বাড়ি থেকে বাইরে উজু করে তখন নবী সাল্লা একটা দোয়া শিখাইছেন এই দোয়াটা পড়তে পড়তে মসজিদে যাবেন দোয়াটা কি আল্লাহ নুরা বা পড়তে পড়তে মসজিদে আসবেন এই দোয়ার অর্থ কি আল্লাহ জালফি কালবি নুরাহ আল্লাহ আমার কলবের বের ভিতরে নূর দিয়ে দাও নূরা আমার লসানের মধ্যে আমার বাসার মধ্যে নূর দিয়ে দাও হে আল্লাহ আমার কানের মধ্যে নূর দিয়ে দাও আমার মধ্যে নূর দিয়ে দাও আমার নূর দিয়ে দাও আমার ডাইনে নূর দিয়ে দাও বাম থেকে নূর দিয়ে দাও আল্লাহ চারিদিক থেকে আমার উপরে নূর দাও জলী নূরা হে আল্লাহ আমার পুরা শরীরকে তুমি নূর বানিয়ে দাও এই দু করতে করতে মসজিদে আসবেন আপনার পুরো বড়িয়ে নূর তা আপনিও তো নূরত্তরী আমরাও তো নূরত তৈরি কি বলেন কথা কয়না আমরাও তো নূর তার অর্থ কি আমরা কি ফেরস্তা হয়ে গেছি এই জন্য মানে আল্লাহ পাক কোরআনে কারি মেয়ে নবিসাম আয়াতের অর্থ বুঝি না বা কোরআন বোঝার চেষ্টা করি না তা আয়াতক বলা হয়েছে নূর আমাদেরকে বোঝা যে দেখো আল্লাহ কৈছে নুরের তৈরি নূরের তৈরি আল্লাহ বলেন নাই আল্লাহাক নূর বলছেন আরেকটা হইলো নূরের তৈরি হলে নবিসামের সম্মান কমে যায় বাড়ে না কারণ তারা আমরা মাটির তৈরি আল্লাহ পাক ফেরস্তাদেরকে বলছেন মাটির তৈরি সাজদা করার জন্য ফেরস্তারা নূরের তৈরি তাদেরকে আল্লাহ বলছে উসরুদি আদম মাটির তৈরি সাজদা করতে তাদের দাম বেশি কার মাটির মাটির করবো এই যুক্তিবাদী সাজতে চাই সে ইবলিস তাহলে নবিসামকে যদি নূরের তৈরি বানাম তো নবিসের মর্যাদা নিচে নিয়ে গেলাম খাদম বানাই দিলাম ফেরস্তা বানাই দিলাম পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বসা যাবে বিশেষ কারণে পা দিলে গুনা হবে না নিদর্শন আল্লাহর নিদর্শন হিসাবে এটাকে সম্মান করতে হবে এই সম্মান অর্থে আমরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাই না তো কোনো কারণে কেউ যদি ঠিক আছে কিন্তু কোনো কারণে সে সুইতে বাধ্য হয়েছে এদিকে শোয়া ছাড়া তার বিকল্প নাই তাহলে তারা প্রথম কথা হলো এই হিন্দি সিরিয়াল চলার কারণ হলো আপনি বিয়ে করার সময় দিন দেয়ার পাত্রী খোঁজেন নাই দোষ আপনার দোষ হিন্দি সিরিয়ালের না আপনি যদি বিয়ে করার সময় এমন পাত্রী খুঁজতেন যে পাত্রী হিন্দি সিরিয়াল দেখে না যে পাত্রে কোরআনতলাবাদ করে যে পাত্রে পর্দাশীল দিনদার তাহলে আপনাকে এখন আর এই অশান্তিতে থাকা লাগতো না এই জন্য প্রথমেই বিয়ে করার আগে খুঁজতে হবে যে দিন নবিসাল্লাম এই জন্য বলছেন যে পৃথিবীতে মানুষ চারটা চারটা জিনিস দেখে বিয়ে করে কেউ সম্পদ দেখে বিয়ে করে কেউ সুন্দর দেখে বিয়ে করে কেউ বংশ দেখে বিয়ে করে কেউ দিন দেখে বিয়ে করে दाम्पत्य जीवन आल्लाखीबे समय दिन देखे विफसोस कर ले मेरा दस बस बयस पर्दा कर नई তাকে এনে যখন আপনি বিয়ের পর পর্দা করাইতে চাইবেন তার কাছে এটা মনে হবে অনেক কঠিন কাজ কারণ সেটা তো অভ্যস্ত হয় নাই সে ছোটবেলা থেকে ওই সিরিয়াল দেখে দেখে বড় হয়েছে তো সে এসে এখন হঠাৎ করে সে ছাড়তে পারবে না এজন্য আগে থেকেই দেখবেন আর যদি এখন দেখা হয় নাই ভুল হয়ে গেছে এখন কথা হলো সুন্দরভাবে দাওয়াত দেন তাকে বুঝান আল্লাহর কাছে তাহাজুত দোয়া করেন আবার এমন করি না যে বাবীও দেখতেছে আপনিও যে পাশে বসে দেখলেন তালে দাওয়াতে কাজ হবে না এজন্য আপনি সুন্দরভাবে দাওয়াত দিবেন আর একটা বিষয় হলো তাহার্যোদের সময় আল্লাহর কাছে দোয়া করবেন খালি তারের শাসন করবেন বলবেন দমক দিবেন কাজ হবে না দাওয়াতে দাওয়াতের সফলতা নির্ভর করে এখ্লাসের উপরে আপনি কত সুন্দর বক্তিটা দিলেন কত সুন্দর বয়ান করলেন এটা মুখ্য না এটা থেকে মুখ্য হল দায়ীর এখলাস আগে অনেক ওলা মাইকেরাম ছিল দেখতেন একটা কথা বললে ওই কথার তাছিরে হাজার হাজার মানুষ পরিবর্তন হয়ে যেত এখন দেখা যায় তিন ঘন্টা ওয়াশ করলে মানুষ একটা পরিবর্তন হয় না কারণ কি ওই আগের যারা বক্তা ছিলেন তাদের মধ্যে যে এখ্লাস ছিল তারা যেই খালেস নিয়তে দাওয়াত দিতে আসতেন এখন ওই খালেস নিয়তে দাওয়াত দিতে আসে না এজন্য দাওয়াতের রেজাল্টটা নির্ভর করে এখ্লাসের উপরে এজন্য আপনি আমি স্ত্রীকে সন্তানকে ইম এই দোয়াটা যেই সময় দোয়া কবুল হয় যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় সময় মতো লাগাই দিবেন মানে সময়ের এক ফর অসময়ের আপনি সময় মত যদি লাগা দিতে পারেন কাজে আপনি কল্পনাই করতে পারবেন না যেমন হয় দেখবেন এই সময় এই অল্প সময়ের মধ্যে করতে হবে বসবে আর উঠবে এর ভিতরে আপনি তো করে ফেলতে হবে আল্লাহ কবল করে ফেলতে পারেন শেষ রাত্রিতে সময় উঠে আপনি সন্তানের জন্য স্ত্রীর জন্য চোখের পানি পেলে দোয়া করেন এই দুই ফোটা চোখের পানি দেখবেন কিভাবে অন্যায় ও মানবিক কাজ চলছে মনে খুব কষ্ট পাই সেক্ষেত্রে আমার করি আলহামদুলিল্লাহ মনে কষ্ট পাওয়া এটাই স্বাভাবিক একজন মোমিন হিসাবে মোমিন যখন সমাজে দিন বিরোধী কাজ দেখবে অন্যায় দেখবে জুলুম দেখবে তার অন্তরে যদি কষ্টয় না পায় তো তার ইম্যানে নাই যার ইম্যান আছে সে কষ্ট পাবেই তো কি করতে হবে এই ব্যাপারে আল্লা রসুল সালাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মানরা আিন কুমন কারানি উক হু বিহি তখন আমি যে কষ্ট পাইতেছি মনে তার তিনটা অবস্থা হইতে পারে একটা অবস্থা হইল আমি প্রশাসনিক কোনো দায়িত্বে আছি দায়িত্বে থাকার কারণে আমি যখন দেখলাম তো পালিউকাই রবিআ তোমার ক্ষমতা প্রয়োগ করে তোমার দায়িত্বের প্রশাসনিক পাওয়ার প্রয়োগ করে তুমি এটা বন্ধ করো যেমন অমর বিন আবদুল আজিজ রাহেমাল্লা খোলা পায়ের আশেদিনের পরে তিনি সমাজে যত অন্যায় অপকর্ম দেখছিলেন তিনি ক্ষমতায় বসে দূর করছেন এটা হলো যারা ওইরকম প্রভাব আছে হ্যাঁ প্রভাব নাই এখন এমন আছে আমি মুখ দিয়ে বলতে পারি নবী সাল্লাম বলেন পাবে লেসা নিহি তোমার মুখ দিয়ে বলো বক্তৃতার মধ্যে বলো আলোচনার মধ্যে বলো লেকচারের মধ্যে বলো বলার দ্বারা আস্তে আস্তে সমাজ থেকে এগুলো দূর হবে তাও সামর্থ্য নাই তো পাবে কালবিহি তাহলে তোমার অন্তর দিয়ে কৌশল ঠিক করো যে কীভাবে এই জুলুম থেকে মুক্তি পাওয়া যায় যেমন নবী সাল্লিয় সাল্লাম নবগতার আগে তিনি যখন সমাজের এই অবস্থা দেখতেছিলেন কিভাবে এই সমাজকে মুক্ত করা যায় ঝুলুম মুক্ত করা যায় অন্যায় মুক্ত করা যায় এই জন্য নবী সালাম সেই জাবালের হেরা গুহার মধ্যে চলে গেছেন সেখানে বসে বসে কৌশল অবলম্বন করতেছিলেন চিন্তা করতেছিলেন যে কোন পদ্ধতি প্রয়োগ করে এই মক্কা মোক্কার মানুষকে সেরেক মুক্ত করা যায় ঝুলুম মুক্ত করা যায় সেই কাজটা করতে হবে বসে বসে যার পক্ষে যতটুকু সম্ভব আল্লাপ সম্ভবের বাহিরে আল্লাহাক কাউকে পাগড়াও করবেন আল্লাহ সন্ধ্যার কথা বলছেন তো অমরে কাজার কথা হইল যে অমরে কাজা ইসলামে নাই তো এখন এটা দলিল কি ওই এই কথাটা আমি সব জায়গায় বলি যে আজকে মুসলিমার মধ্যে মূর্খতা এত বিস্তার লাভ করছে মানে দলিল কে দেখাবে দলিল কি কে দিবে এটাই আমরা বলে গেছি যিনি বলবে ওমরা কাজা নাই তার কোনো দলিল দেওয়া লাগবে না দলিল নাই বলে নাই যিনি বলবেন যে ওমরা কাজা আছে তিনি দলিল দিবেন এই দলিলটা কে দেখাবে এটাই আমরা বলে গেছি আমি সময় বলি না যে বাড়ি বাড়িটা দেখতেছেন আপনারা বলছেন আপনার না আপনি দলিল দেখাই যান তা আমার কাছে দলিল আছে তা আমি দলিল কোথা থেকে দেখামো কিন্তু জামালবাইয়ের বাড়ি জামালবাইয়ের কাছে দলিল খতিয়ান ফসডা সব আছে আছে না তাহলে জামালবাড়ি যদি বললাম যে জামালবাই বাড়ি এটা যে আপনার দলিল দেখান উনি সব দেখাইতে পারবো কিন্তু আমি এখানে আজকে বেড়াইতে আসছি এখানে ওনার বাড়িতে ছিলাম আমি কইলাম যে না বাড়ি এটা আমার না আমি মেহমান হিসাবে রয়েছি আপনারা কন যে না আপনার যে বাড়ি এটা না দলিল দেখান তা দলিল আমি পাব কই তা এখন উমরা তুল কাজা নাই এটা দলিল আমি কোথা থেকে দেখাবো এটা তো দলিল নাই দলিল নাই বলে বলছি যে উমরাই কাজা নাই কেউ যদি বলেন যে না অমরা কাজা আছে দলিল দেখাবেন তিনি কারণ এবাদত করতে হলে দলিল লাগে তো অমরাই কাজা পালন না করলে দলিল নেই লাগবে না দলিল লাগবে না যিনি পালন করবেন উনাকে দলিল হবে। যদি এটা থাকতো একটা সত্র মানে রাখবেন যদি অমরাতুল কাজা নামে মানে নামাজের অমৃ কাজা যদি থাকত তাহলে এত মহাদ্দেশিনে কারাম এতগুলো হাদিসের কিতাব লিখছেন সহি আল বহারি সহি মুসলিম জামিয়া তিরমিজি আবুদাউদ নাসাইবনে মাজা মুসনাদ মালিক ইবনে আবি কতগুলো একটা হাদিসের কিতাবে একটা বাব একটা অধ্যায় অমরি খাজার উপরে নাই। এবাদত যতগুলো আছে ইসলামের সমস্ত এবাদতের উপরে অধ্যায় আছে দেখবেন মোহাদ্দেশারা একটা অধ্যায় কায়েম করছেন আর যেটা কোনো নাই অধ্যায় নাই যদি তাহলে এটার নাম দিতেন অমরায় কাজার অধ্যায় সেখানে দুই একটা হাদিস পাওয়া যাইত অধ্যায় নাই হাদিসও নাই তো দলিল থাকবে কোথা থেকে এই জন্য এটা অমরাই কাজা নামে কোনো কিছু ইসলামে নাই তবে যাদের অতীতে নামাজ কাজা হয়ে গেছে দীর্ঘ সময় নামাজ পড়ি তারা এখন আল্লাহ আল্লাপের বলে ইসলামে কাদের বোঝানো হয়েছে তাদের চিহ্নিত সংখ্যা হইলো যারা সীমা লঙ্ঘনকারী তগা থেকে ফেরাউনকে আল্লাহ তগুত বলছেন এজাহিল তগা মুসাই আলাইসলামকে বলছেন যে আপনি ফেরাউনের কাছে যান ফেরাউন হলো তগুত সীমা লঙ্ঘন করেছে তগত মানে হলো আল্লাহকে সারা যার এবাদত করা হয় আর সে এবাদত পেয়ে সে নিজে সন্তুষ্ট এর নাম হলো তগুত যেমন কিছু কিছু লোকের আবাদত করে কিন্তু না যেমন ঈসা আলাহিসের আবাদত করে লোকেরা পৃথিবীতে ঈসা যদি বেঁচে থাকতেন দুনিয়াতে থাকতেন এদেরকে সব মারি সব ইয়ে করে বলতেন। করতেন না ঈসা আলাহিসামকে লোকদেরকে বলছেন তোমরা আমার আবাদত করো কিন্তু লোকেরা ঈসা আলাইসলামের আবাদত করে তাহলে ঈসা আলাহিসামের আবাদত করার কারণে এখানে ঈসা আলাহিস্লাম তগুত না কিন্তু লোকেরা ফেরা করত ফেরাউন করুক ইবলিস লোকেরা আল্লাহর আবাদত না করে তার আবাদত করুক এই এই জাতীয় যত মানুষ জিন যারা চায় যে মানুষ আমার আবাদত করুক এরা হইলেও তাগুত আরেকটা বৈশিষ্ট্য হলো আছে। তাহলে তগত বের হয়ে যাবে মা মা আমাদের আম্মা তো নবীলামের স্ত্রী যারা ছিলেন তারা সবাই আমাদের মা ফাতেমার আমাদের মা না তিনি আমাদের বোন ইন্নাম সমস্ত মুমিনেরা বাই বোন তো তিনি আমাদের বোন তাকে মা বলা এটা ভুল এবং এটা আসছে শিয়াদের থেকে শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী পাক পাঞ্জাতন একটি সেরকি আকিদা পাক পাঞ্জাতন মানে পাঁচজন পাক আল্লাহ পাক রাসোলে পাক আলিয়ে পাক ফাতে ফাতেমা পাক তারপর হাসানে পাক হুসাইনে পাক এই পাঁচটা পাক এ পাঁচটা পাক মেলে পাক পাঞ্জাতন পাঞ্জাতন মানে পাঁচ পাক মানে পাঁচ জন পাক রাসুল সালাম আলী ফাতেমা হাসান হুসাইন এই পাঁচ জনকে নিয়ে পাক পাঞ্জাতন এই জন্য অনেক জায়গায় দেখবেন ক্যালেন্ডারে এরকম হাত একটা আঁকা আছে আঙ্গুল পাঁচটা দেওয়া আছে পাক পাঞ্জাতনে আমাদের দেশের অনেক ভাই পাক পাঞ্জাতনে বিশ্বাসী এটা একটা শেরকি আকিদা তো এটা শিয়াদের আবিষ্কার তারা এই ফাতেমাকেও পাক বানাইছে পাক থেকে আবার তারা মা বানাইছে মা থেকে তারা মা বানাইছে তো আমাদের দেশে অনেকে না বুঝে ফাতেমা রাদিল্লা তালাকে মা বলেন তো মূর্খতার কারণে না বুঝে যদি বলেন তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু জেনে বুঝেও যদি তিনি মা বলেন তাহলে তিনি ওহির পরিবর্তনকারী ওহি বলতেছে নবীর স্ত্রীরা মা তার বাহিরেও আমি মা বানাইলাম তাহলে তার কঠিন গুণা হবে তার ইমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি যে নেই বুঝে ফাতে মারা দেলে মা বলেন একদিন একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা বলেন কেন তো উনি বলে যে ফাতে মারা দেলে একজন সম্মানিতা মহিলা উনারে বোন বললে কেমন দেখা যায় মা বললে সম্মান বাড়ি যায় তা আমি বলছি যে তাহলে স্ত্রীকেও মা বলেন বাড়িতে যাই আম্মা ডাকেন আমদারি ডাকলে তো কেমন দেখা যায় তাহলে স্ত্রীরও সম্মান বাড়ি দেবো যার যতটুকু সম্মান থাকে ততটুকু সম্মান দেওয়াটাই হলো আদব স্ত্রীর স্ত্রীর ক্ষেত্রে সম্মানিত মা মায়ের ক্ষেত্রে সম্মানিত বোন বোনের ক্ষেত্রে সম্মানিত তো ঠিক যে আল্লাফাকর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় রাখতে হবে জি বাইরে প্রশ্ন করেছেন অবাধ্য স্ত্রীর নির্দেশনা স্বামী করণীয় অবাধ্য স্ত্রী বলতে অবাধ্য দুই ধরনের একটা হলো দুনিয়াবী অবাধ্য আর একটা হলো দিনই অবাধ্য দিনিয় বাধ্য হইলে এটার ব্যবস্থা আরো কঠোর আর দুনিয়া বি স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীর কথা না শুনে তাহলে সমাজে পরিবারে সুন্দরভাবে বসবাস করা কঠিন আর স্ত্রীর উপরে ফরস স্বামীর অনুগত হওয়া স্বামীর কথা শোনা তবে স্বামী কোরআনসুল্না বিরোধী নির্দেশ দিলে সেটা মানা যাবে না তো এখন স্ত্রী অবাধ্য অবাধ্য হইলে প্রথমে তাকে নিজে চেষ্টা করতে হবে বাধ্য করার জন্য আল্লাহাকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন आल्लाप बोलो तुम्हारा जो ए रखो मिस्त्री के देख बा तक तुम्हारा तेईजू हुन्ना वाश करवा प्रथम सुंदर सुंदर उपदेश देवेदेश क्च हा वाहजुड़ो हुन्ना फिल मा दिछाना आलदा देख ताओ हा तार द्रेबू हुन्ना सामान्य मृदु प्रहार करो हाता दुई पक्ष पेले सालिसवस्था करो हा तर गल दाओ ताओ हा তার অবস্থা সে আমার অবস্থা আমি এই পন্থায় যেতে হবে একবার প্রশ্ন করেছেন মহানবী সরকার আমার লাভ কি যার্নামে গেলে ক্ষতি কি অসুবিধা আছে কিছু আমার তো এটা নিয়ে খোঁচানোর দরকার কি এটা যেমন আছে চুপচাপ থাকুক কারণ এটা খুব সেন্সেটিভ বিষয় এটা বলতে গেলে অনেকের মনে ব্যথা পায় অনেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে অনেকে বিভিন্ন রকমের মানে আমাদের সমাজে তো এর থেকে বড় বড় আপনি আব্বা আবা জাহান নামী তখন অনেক ভাই আশাকে ভাই বোনেরা আছেন তারা খুব মনে ব্যথা পান এজন্য তারা জাল জালহাদিস বানাইছে কয় নবিস্লামের নবরতের পরে নবিস্লামের আম্মা আব্বারা নাকি আল্লাহ কবর থেকে তুলিয়ে এনেছে তাহলে এই দুজনের আনতে পারলে আল্লাহ ফতো জাহিলি যুগে সবগুলো তুলি আনি ইমানদার বানাইতে পারতো এরকম কোন হাদিসে আসছে যে জাহেলি যুগে মরে গেছে পরবর্তীতে আসে নবিস আমার কাছে ইমান আনছে এরকম কোন ঘটনা হাদিসে আসছে কোন জায়গায় আসে এইসব বিষয় থেকে বিরত থাকা দরকার সেগুলো সমাজে ইমানের আকিদার জন্য কোন প্রয়োজন নাই আমার দাওয়াতের জন্য প্রয়োজন নাই এইগুলো তুলে তুলে খোঁসা দেওয়ার দরকার নেই जुब्बा पान नहीं जुब्बा पाई अबीन उबई मुनाफे लीडर ताके नबीसाम जामा दिए धापन तरह से जहां नामी কারণে আসা নেই পরে ওই এলাকার মুরব্বীরা আমি তোমার লাভ যে মুরব্বীদেরকে আচ্ছা শুনেন ওয়াইস করুনি যদি জুব্বা পায় তা আপনাদের লাভটা কি আপনাদের কি জুববার নিচে করে সবাই জান্নাতে নিয়ে যাবো আর জুব্বা পাইলো না ধরেন তো না ক্ষতি কি আল্লাহকে জিজ্ঞাসা করবো না কেন অতালিরা রাখে দিস এরকম বলবো যেটা আমাদের দরকার সেগুলো নিয়ে মাথা কামানোর দরকার যেগুলো দরকার নেই এগুলো নিয়ে তো মাথা কামানোর দরকার নেই এই জন্য নবেশ্বর সালামের আব্বা আম্মা ইচ্ছা করলে ওনাদেরকে জান্নাতে দিয়ে দেখো আমাদের কোনো আপত্তি এবং তারা বলে যে কোরআন যেসব সুরার জায়গা হয়নি তারা সন্ধ্যার কথা এই কথা তো আর শুনিনি প্রথম শুনলাম বলতে পারে অনেক ঘরে দেখবেন যে কোরআন একারিম তালাবাদ করে না করে তবে মধ্যে যেগুলো কোরআন যদি তালাবাত করে অসুবিধা নেই তবে যদি মনে করে যে প্রতিদিন এই তালাবাদ করতে হবে এগুলোই খালি ফজিলতের এর বাহিরে বাকি কোরআন এর না করে তাহলে সমস্যা আছে তবে মাঝে মাঝে এসব সুরও তালাবাদ করলো মাঝে মাঝে অন্য সুরও তালাবাদ করলো তাহলে কোরআন তালাবাতের ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু অজিফার মধ্যে এমন এমন আসগোপি কতগুলো তারপরে এগুলো পরে পরে যদি এরকম মনে করে যে কোরআনে জায়গা হয় নাই দেখি এখানে সন্নিবেশ করা হয়েছে না এজিবিল্লা তাহলে তো ইমানে চলে যাবে এই জন্য থাকে তবা করতে হবে যদি এরকম চিন্তা একই না থাকে एक महिला गोसल कर गोसल कर ছলাদ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই পুরুষেও পারবে মহিলাও পারবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে প্রথমবার ওযু করার পর থেকে সলাদ পর্যন্ত মাসখানের সময়ে উঁচুবঙ্গের কোনো কারণ ঘটছে কিনা যদি গটে তাহলে আবার উজু করতে হবে আর যদি না ঘটে তাহলে আর রজু করার দরকার নেই এখানে একটা উজুবঙ্গের কারণ আছে যেটা আমাদের বাংলাদেশে এটা উজুবাঙ্গে না সেটা হল মাস্স জাকার মানে বিহীন পুরুষ অথবা নারীর যৌনাঙ্গ স্পর্শ করা এটা স্পর্শ করলে ওজুবেঙ্গে যায় যেটা আমাদের বাংলাদেশে বাঙ্গে না অনেকের জানেও না এটা কিন্তু হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটাকে অজুবঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেছেন দেখা যায় অনেক সময় সাবান দিতেছেন আপনি উজু করছেন উজু করে শরীরে গোসল করতেছেন শরীরে সাবান দিতেছেন সাবান দিতে গিয়ে স্পর্শ হয়েছে বা পরে দিয়ে আপনি বেসলিন মাখতেছেন ক্রিম দিতেছেন দিতে বা পোশাক পরিবর্তন করতেছেন স্পর্শ হয়েছে তাহলে উজু ভেঙে যাবে তখন আপনাকে আবার উজু করতে হবে আর যদি এই জাতীয় কিছু না ঘটে তাহলে উজু ভাঙবে না তাহলে ওই উজু দিয়ে আপনি চলা তালে করতে পারবেন ঠিক মহিলাদের ব্যাপার একই অবস্থা তাহলে তাকে আবার ছেড়ে দেয় আমি তাদের জন্য গুনাগার হব কিনা প্রথম কথা হলো স্ত্রীর ছেলে মেয়েকে নবী সালাম যেভাবে পরামর্শ দিয়েছেন আমি আপনি সেই পরামর্শের আলোকে কাজ করিনি থেকে বিচ্যুত হইলেই তখন সেখানে বিপদের সম্ভাবনা বেশি নবী সাল্লা সাল্লামের পরামর্শ সাত বছর হইলে সন্তানকে চলাতের নির্দেশ দেওয়ার জন্য দশ বছর হইলে বাধ্য করার জন্য এখন আমি সাত বছরেও নির্দেশ দিই নাই দশ বছরও করি নাই যখন তিরিশ বছর হয়েছে এখন ক নামাজ পড়ো নামাজ পড়ো তো তখন তো আমার কথা শুনবে না যে সময় নরম ছিল নরম থাকতে আমি যেভাবে ইচ্ছা যেভাবে গঠন করা যায় সেই সময় তো গঠন করি নেই এখন তিরিশ বছর হয়েছে এখন যদি বলে নামাজ পড়ো নামাজ পড়ো তো এখন তো আমার কথা শুনবে না এখন তো শক্ত হয়ে গেছে এখানে নবিসাল্লা ইসলামের সুন্নতির নির্দেশনা মানি নেই বিয়ে করার সময় নামাজি স্ত্রী দিনদয়াল স্ত্রী খুঁজি নেই তো পরবর্তীতে এখন স্ত্রীও কথা শুনে না সেলেমেরও কথা শোনে না এরকম অবস্থা তো এখন যদি এরকম হয়ে যায় তো তাদেরকে দাওয়াত দিতে হবে প্রথমে বুঝাইতে হবে পরবর্তীতে বাধ্য করতে হবে বাধ্যনা করলে আপনি দায়ুস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দায়ুস জান্নাতে যাবে না মানে আপনার আন্দারে থাকবে আপনার পরিবারে থাকবে নামাজ পড়বে না আর আপনি তাদের অভিভাবক থাকবেন এটা আল্লাপাক গ্রহণ করবেন না কেমন তো মাদা আপনাকে দায়ুষ হিসাবে আল্লাহাক সাব্যস্ত করবেন আল্লাহ যদি মাফ করে দিন তাহলে ওই ব্যাপার ওই পাপের দৃশ্য কি আমাদের ময়দানে সবার সামনে দেখানো হবে কি আল্লাহ সোহান মাফ করে দিলে ওই দৃশ্য আর কোরআন হাদিসে অমান্য করা হবে ওসিয়ত কিছু কিছু ক্ষেত্রে ফরজ যেমন আমি জীবিত থাকা অবস্থায় আমার কোনো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে ওই গরের স্ত্রী আছে ছেলে মেয়ে আছে ওই ছেলের ওই মেয়ের এখন আমি যদি এদেরকে ওসিয়ত না করি এরা আমার সম্পদ থেকে কোনো সম্পত্তি পাবে না এই আল্লাহ আল্লাপাক এই ক্ষেত্রে ওই ব্যক্তির উপর ওসিয়ত করা ফরস করে দিয়েছেন সে তার নাতি নাতনির জন্য ওসিয়ত করবে সম্পদের একটা অংশ তাদেরকে দিয়ে যাবে যাতে তারা মাহরুম না হয় আর এখানে সরাসরি আল্লাপাক তাদের হক নির্দিষ্ট করেন নাই না করার পিছনে অনেক একমত আছে এখানে দাদার উপরে আল্লাপাক ওসিয়তকে বাধ্যতামূলক করে দিয়েছেন দাদা ওসিয়ত করবে আর স্বাভাবিক ক্ষেত্রে সন্তান সন্ততিকে ওসিয়ত করাও ফরস স্ত্রীর সন্তান সন্ততিকে ওসিয়ত করবে সেই ওসিয়তটা হলো যে উসি কুমবে তাকোয়াল্লাহ তাদেরকে ওসিয়ত করবে যে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি তোমরা আমার অবর্তমানে আমায় দুনিয়া থেকে চলে গেলে তা কওয়ার উপরে থাকবে দিনের উপরে থাকবা দিন থেকে বিচ্ছুত হইবা না যেমন লোকমান তার ছেলেদেরকে ছেলেকে বলছিলেন বিল্লা ইন্নশের কালা জুলমন আজিম যে সেরেক করিও না অহংকার করিও না এটা করিও না ওটা করিও না এরকম স্ত্রী ছেলে এদেরকে ওসিয়ত করে দেওয়া তারপর আমি মারা যাওয়ার পরে সরিয়া বিরোধী কোনো কাজ না। তারপরে চিৎকার দিয়ে বিলাপ করে কান্না কান্নাকাটি করবানা বিশাল খানা জিয়াফতের আয়োজন না তারপরে মানে এরকম শরিয়া বিরোধী কার্যক্রম করবানা মৃত্যু বার্ষিকী পালন না তারপরে আমার জন্য এই কাজ করবা এই জাতীয় বিষয়গুলো সিওত করে যেতে হবে আর লিখিত সিওত জরুরি নাম যদি মৌখিকভাবেই কাজ হয় তাহলে লিখিত জরুরি না তবে লিখিত করতে পারলে ভালো আমি আজকে তার বছর কোরআন একাডেমি তাপসির করে নিয়মিত তো আমরা তাপসিরের কিছু নীতিমালা নির্ধারণ করে রেখেছি সেটা হইল রাজনৈতিক কোন দলের পক্ষে বিপক্ষে আমরা সরাসরি কোনো কথা বলবো না এবং কোন ব্যক্তি কোন রাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক ব্যক্তি কোন ফির সাহেব কোন নেতা এরকম কোন ব্যক্তিকে লক্ষ্য করেও ব্যক্তির পক্ষে বিপক্ষে আমরা সরাসরি কোন বক্তব্য দিব না আমরা কোরআনসূন্যার কথা বলব কোরআন সনার সাথে যারটা মিলবে এটা হক যারটা মিলবে না সেটা না হোক সংগঠন সেই সংগঠনের কার্যক্রম সম্পর্কে সরাসরি আমরা কোন পক্ষে বিপক্ষে বলবো না আপনি নিজে ঠিক করতে পারবেন আপনি দিনকে বোঝার চেষ্টা করবেন বোঝার পরে আপনি ওইটা মিলাইবেন এটার সাথে এটার কতটুকু মিল আছে নাই তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রশ্ন করার ক্ষেত্রে তাবলি জামাতের মাস্তুরা জামাত এইভাবে প্রশ্ন করার দরকার না আপনি প্রশ্ন করবেন যে মহিলারা এইভাবে দাওয়াতের কাজের জন্য বের হতে পারবে কিনা এখন কোরআন যদি বলে যে পারবে না তাহলে আপনি মিলেবেন ওখানে কিন্তু সরাসরি ওই দলকে যখন আপনি বলবেন তখন তারা মনে করবে যে আমরা ওই দলের বিরোধী আমরা সব সময় কথা বলি আমরা কোন দলের বিরোধী না কোনো ব্যক্তির বিরোধী না আমরা বিরোধী কিসের সেরে কাটবে দাঁতের আমরা কোন ফির সাহেবের বিরোধী না কোনো আলমের বিরোধী না কোন দলের বিরোধী না আমরা বিরোধী কিসের আমরা পক্ষে যার মধ্যে আছে যেখানে আছে আমরা সেখানে আছি বেদাত যেখানে আছে যার মধ্যে আছে আমরা তার সাথে নাই সেটা যেই দল হোক যে ব্যক্তি হোক যে ফির সাহেব হোক যে বুজুর্গ হোক যেই হোক এই নীতিমালার উপরে আমরা দাওয়াত দিয়ে নীতিমালার উপরে কাজ করি তো এই জন্য এই বিষয়ে এভাবে বলা যাবে না জি না নিয়মিত ক্যামল লাইন চালু করা যাবে না জামাতের সাথে নিয়মিত ক্যামল লাইন আদায় করবেন কিন্তু জামাতের সাথে চালু করা যাবে না কারণ এটা নবী সাল্লি সাল্লাম জামাতের সাথে দিন চালু করেন কিন্তু আপনি এটাকে জামাতে চালু করা যাবেনা তো যেহেতু আহ খোলাফাইয়ের আশেদিনের সময় এমনকি নবী সাল্লাহিসাল্লাম ও তিন দিন জামাতে কে লাইলা আদায় করছেন রমাদানে এই রমজান মাসে খোলাফায়ের আশেদিন সময় খোলাফায় রাশেদিনের সময় জামাতে হয় নাই এজন্য এটা জামাতে চালু করা যাবে না প্রস্তাব করেছেন চার মাঝাবের যে কোনো একটি মজাব আমরা সবাই মানি আমরা কি মাঝাব মানবো না কেন সুতরাং আপনি চার মাঝাবের যে কোনো একটি মাঝাব মানতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাজহাবের নামে মাহাবের নাম দিয়ে সেরেক করা যাবে না মাঝহের নাম দিয়ে বেদাত করা যাবে না মাঝহাবের নাম দিয়ে জাল হাদিসের আমল করা যাবে না মাঝহবের নাম দিয়ে দইফ হাদিসের আমল করা যাবে না আপনি হানাফি মাঝাবে মানানোর সুবিধা হানাফি মাঝহ সহি হাদিস নির্ভর মাঝাব ইমা বাবানী পরামতুল্লাহ বারবার বলছে নিজা সখাল হাদিসও পাহুয়া মাঝহাবি সহি হাদিস পাইলে সেটাই আমার মাঝহ তাহলে আপনি হানাফি হয়ে যান হানাফি মাজাব অনুসরণ করলে আপনি হাদিস পালন করতে বাধ্য এটাই তো হানাফি মাজাব তা আপনি মানলে অসুবিধা কি এই জন্য আমরা কাউকে বলি না যে আপনি মাজাব সাড়েন আমরা বলি যে আপনি সেরেক সাড়েন বেদাত সাড়েন। আপনি নামাজের মধ্যে ইন্নিওয়াজ্জাহাত ফুটবেন ইন্নিওয়াজ কি হানাফি মাজাবে আসে কি বলেন কথা কয় না এই যে জায়নামাজ পাক করার দোয়া বাংলাদেশে ইন্নি বজ্জাহ এটা হানাফি মাজাবে আসে না তারপরে এই যে হানাফি মাজাবে আসেনি হানাফি মাজাবে নাই তারপরে আপনার এই যে খতম পড়া এটা হানাফি মাঝাবে আসেনে আবানি পরামর্গযুগে হানাফিদের কোনো কিতাবে কোন হানাফি মাজাবের কিতাবে খতম নাই কোন হানাফি মিলাদের আল্লাহ হুহা জিকির এগুলা কোন হানাফি মাজাবের কিতাবে নাই তারপরে আপনার এই জাতীয় যত বেদাত আছে বাংলাদেশে ইমা বনি রহমতল্লা ফির কে ছিল মুরদ ফির মুরিদ সিস্টেম হানাফি মাজাবে নাই কোরআন্য খেলাপ হইলে যদি বাফেও নির্দেশ দেয় সেটা মানা যাবে না মতো দূরে থাক যদি কোরআনচুন্ন খেলাপ আমার মা বাবাও নির্দেশ মানা যাবে না সুতরাং করলে গুণা হয় না বিশেষ করে আপনার ব্যক্তি প্রয়োজনে দিনের প্রয়োজনে যেমন আপনি তারপরে আপনি কোন জায়গায় যাবেন কোনো একটা দিনই প্রয়োজন এই সব ক্ষেত্রে যাইস কি বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে সর্বসম্মত ভাবে যাইস এই উপমহাদেশে এবং আরব বিশ্বে অনেকগুলো বড় বড় কনফারেন্স হয়েছে এই বিষয়ের উপরে ওয়াজ মাহফিল দিনই আলোচনা এগুলো ভিডিও করা যাবে কিনা আলোচনা এগুলো রেকর্ড করা যাবে কিনা টেলিভিশনে ইসলামী আলোচনা করা যাবে কিনা এগুলোর উপরে অনেক আন্তর্জাতিক সেমিনার হয়েছে সেখানে সর্বসম্মতভাবে। সমস্ত ওলামায়েকেরাম একমত হয়েছেন যে দিনের স্বার্থে দিনের প্রচার প্রসারের জন্য দাওয়া তথাবলিকের জন্য এটা যায় এক্ষেত্রে দেওয়ার ওলামাইকেরামও একমত বেরুলারও একমত মক্কামুদ্দিনের আলমেরও একমত এব কারো কোনো দ্বিমত নেই যেটা দ্বিমত করে মাঝে মধ্যে এটা মূর্খতার দ্বিমত জাহালতের দ্বিমত অর্থাৎ ওই দেখবেন যে গ্রামের কোনো একটা মসজিদে বা এলাকার কোনো একটা মসজিদে যখন ভিডিও হয় তখন সে যদি দেখে তার দলের লোক ভিডিও করতেছে কোনো অসুবিধা নেই যদি দেখে না উনি আমার দলের না এই ভিডিও হারাম ভিডিও হারাম মানে দলের না হইলে হারাম দলের হইলে ভিডিও করতেছে তার ফির সাহেবের ভিডিও সব অনলাইনে ইউটিউবে পাইবেন সেটা যাইজ কিন্তু যখন দেখছে না এটা তার ফির না তার সাথে মিললে এই মিয়া ভিডিও করো কেন এটা যায়জ নেই মানে এটা তার দলের না দলের না হইলে যায় তাবলি জামাতের এই যে এস্তেমা হয় বিশ্ব এস্তেমা এটা দেখবেন যে কত চ্যানেল কত ভিডিও প্রচার করতেছে না সারা ওয়ার্ল্ডে কত ভিডিও হইতেছে এটা এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গণভবনে ভিডিওর মাধ্যমে দোয়ায় অংশগ্রহণ করেন বসে থাকেন শুনতেছেন করতেছেন না সেটা জায়জ কিন্তু যখনই আপনি করবেন এমই ভিডিও করতেছেন কেন এটা জায়জ নেই এটা জায়জ নেই মানে এটা তার দলেন না মানে মুসলিমের মধ্যে দলবাজি এমন আকার ধারণ করছে দলবাজির কারণে পতবার পরিবর্তন হয় মানে নিজের দলে করলে যায় করলে সর্বসম্মত ভাবে প্রশ্ন করেছেন বিয়ের জন্য প্রশ্ন করে দিনদারি সিনার আলামত না দিন দারে চিনতে হইলে তার পরিবারে তার কি অবস্থা করে যাই দিনের এটার ভালো করে খোঁজ খবর নিতে হবে তাহলে আপনি দিনের ব্যাপারে খোঁজ খবর জানতে পারবেন প্রশ্ন করেছি কারণ তো অনেকগুলা আপনি ইমানবঙ্গের কারণের জন্য আমাদের তাপসিরুল কোরআন ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের আলোচনা আছে অনেকগুলো এক ঘন্টা ঘন্টা করে ওগুলো করে শুনে নিবেন আর শাহ বিন বাজ রাহেমাহুল্লার বই আছে শেখ সলে আল ফৌজান হাফেজ আল্লাহর বই এই যে ইমানবঙ্গের কারণের উপরে দুশো ফিস্টা আড়াইশো বড় বড় বই আছে ইংলিশও আছে আছে আপনি অনলাইনেও পাইবেন সেখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে বর্তমানে এটা অনেক বাইয়ের মধ্যে রোগ হিসাবে দেখা দিছে খালি সেলফি তুলে খালি সেলফি তুলে যে কোনো জায়গায় আর শাইকদেরকে পাইলে তো কোথায় নেই খালি সেলফি তুলতে থাকে এটাও কিন্তু গুনাহের কাজ আপনি বিনা প্রয়োজন প্রয়োজন না আপনি তুলে তোলা গেলে ফেসবুকে দিবেন ইয়াতে দিবেন অমুক জায়গায় এটা কোনো প্রয়োজন না এটা শরীর প্রয়োজন না প্রয়োজন না দিনই প্রয়োজন না এর বিনা প্রয়োজন এইভাবে তুললে গুণা হবে কিন্তু সেটা প্রয়োজনের আলোকে হলে আপনি একটা তুলতে পারেন আপনি আরেক জায়গায় যাই বলবেন যে অমুক শেখের সাথে আমার দেখা হয়েছে এটাকে আপনার প্রয়োজন দেখা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে আপনি শাহ কে মহব্বত এটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো আপনার মধ্যে রিয়া ঢুকে গেছে আরো জি হ্যাঁ এই জন্য এরকম না করাই উচিত জি প্রশ্ন কোরআনে মুভিন বলছেন কোরআনে কারিম বলছেন এগুলো কোরআনে কারিমের সিফাত আল্লাপাক ব্যবহার করছেন শারিফ সিফাত আসে নাই কিন্তু শারিফটা আসছে সিয়াদের থেকে শিয়ারা আপনার প্রথমে তারা আলীরা দিল্লোর কবর নাজাফের তারা বলতো যে নাজাব শরীফ নাজাব শরীফ বলতো তো পরবর্তীতে লোকেরা বললো শিয়াদের মধ্যে একটা অংশ বলল যে তো এটা যদি শরীফ হয় তাহলে তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এটা বোঝা যাবে না তো তখন শিয়ারা এটাকে পরিবর্তন করে নাজাব আল আশরাফ মানে শরীফের কম্পারেটিভ ডিগ্রি হলো আশরাফ তখন তারা নাজাব নগরীকে আশ্রাপ বানাইছে আশ্রাপ বানানোর পরে মক্কা হইল শরীফের নাম দিচ্ছে শিয়ারা। যে বললো যে আমাদের নাজাব নগরী হলো আশরাফ মক্কা হইল শরীফ মদিনা হইল শরীফ মানে মক্কা মদিনের চাইতেও নাজাপের গুরুত্ব বেশি না আউজ এটা শিয়াদের ভ্রান্ত আকিদা এজন্য তারা হজে যাওয়ার আগে নাজাফে যাইতে হয় নাজাফে যাওয়া আগে পরশ হজে যাওয়া পরে শিয়াদের দৃষ্টিতে কেউ নাজাপ না গিয়ে হজে আসতে পারবে না এই জন্য তারা মক্কাকে শরীফাকে শরীফ বানাইছে মদিনার নাম হলো মদিনা মনাবারাহ তারা বলো এটাকে শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এরপরে আবার সব শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ মাজার শরীফ দরবার শরীফ সব শরীফ হয়ে গেছে এটা শিয়াদের বানানো জিনিস এই জন্য এই পরিবেশা ব্যবহার না করে আল্লাহ পাক যে পরিবেশাগুলো ব্যবহার করছেন সেগুলো আমাদেরকে ব্যবহার করা উচিত অজু চলে গেলে যদি দেখেন যে বের হওয়ার মতো পরিস্থিতি আছে তাহলে আপনি বের হয়ে যাবেন নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে গিয়ে ওজু করে আসবেন আর যদি দেখেন যে বের হওয়ার মতো পরিস্থিতি নাই এমন জায়গায় আছেন যেখান থেকে বের হওয়া যাবে না সর্বশেষ প্রশ্ন একবার প্রশ্ন করেছেন যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ইমান আছে সে জানাতে যাবে এখানে সরিষার দানা ইমান বলতে কি বোঝানো হয়েছে ইমান কমেও এই আকিদে পরিষ্কার থাকতে হবে বাংলাদেশের অনেকে রাখি দেলো ইমান বাড়েও না কমেও না কিন্তু আহলু সুনাম জামাত রাখি দেওয়ানু ইয়াজিদুকুসু ইমান বারেও কমেও কারণ কোরআনকার অনেকগুলা আয়াত আছে আল্লাহ ইমান বাড়ার কথা বলছেন সুরাল আনপালের দুই নম্বর আয়াত আল্লাপাক বলছেন তাদের ইমান বেড়ে যায় তাহলে ইমান বাড়ে তো সরিষার দানা মানে একেবারে কম কমতে কমতে লো লেভেলে পৌঁছে গেছে আর এই সরিষার দানা থেকে আস্তে আস্তে আস্তে আস্তে মানে বাড়ে তাহলে ইমান বাড়েও কমেও এরকম কম ইমান থাকলেও সে একসময় জাননাতে যাবে তবে কম ইমান মানে আমাদের মতো এরকম ইমান না মানে প্যারালাইজড ইমান না আইসিইউর ইমান না সুস্থ ইমান সুস্থর মধ্যে একটু দুর্বল আমাদের ইমান তো বর্তমানে এত দুর্বল যে একবার আইসিইউতে চলে গেছে ইমান হজরের সময় শোয়া থেকে সোজা হইতে পারে না তাকে টানি তুলে ফেলবে সে ইমানের টানে উঠতে বাধ্য হবে আমাদের দেশে নামাজ না পড়লেও ইমান থাকে নামাজ না পড়লেও ইমান কিন্তু খুব মজবুত থাকে শক্ত থাকে তা আমি নামাজ পড়ি না কি হয়েছে আমার ইমান কিন্তু ঠিক আছে খুব মজবুত আছে তো এই জন্য এইরকম ই মান্না আবার কাহ ই বলে মরতে পারলে সব জাননাতে চলে যাবো মরার আগে দিয়ে একবার বলে নিছেন তার অর্থ আপনি বলছেন কিনা এলেম লাগবে খালি লাই বলে দিলে ইমানদার হবে না লাইলাহ একটা মুর্শে বলতে পারে তাই বলে কি সেই হয়ে যাবে কি কি কারণে আখেরা কালাম আখের কালাম যার হবে লাল্লা দাখাল জানা সে জান্নাতে যাবে আখের কালাম মানে হজে গেলে ওমরা গেলে দেখবেন সৌদি আরবের দোকানে যাইবেন দোকানে গেলে আরবিরা প্রথমে জিজ্ঞেস করবেন এটা দাম কত কব যে আখের কালাম আসার যা চলে যাও আর দোকানে দাঁড়াইতে দিবে না কিন্তু আখের কালাম বলে দিবে যে আখের কালাম আশারিয়াল মানে এটা শেষ কথা যে রিয়াল হইলে নিয়ে যা নায় চলে এই যে আখের কালাম মানে একজন ব্যক্তি আখের কালাম যদি হয় লাহ আখের কালাম মানে মরার সময় জোরে চিৎকার দিবসের কালাম না আখের কালাম মানে মৃত্যুর উপরে মৃত্যু লাপরে বহাল থাকা মানে আই আকে উপরে থাকা মানে মুনাফেক না হওয়া মরা সময় লাইলাহ কি শুনলাম না না শুনলাম বলতে পারছে না না পারছে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো আমি মৃত্যুর আগ পর্যন্ত লা ইহে ইহার সহি আকিদা আমার ভিতরে ছিল কিনা এটাই হলো মুখ্য বিষয় এজন্য আপনার এই যেটা বলছেন যে এটা হলো লা ইহে ইহার যদি ইমান সঠিক ইমান যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে আর সব আমল সহ সুন্দর ইমান থাকলে সেটা তো একেবারে সুন্দর ইমান বেশি ইমান সরি সাবধানের মতো ইমান মানি ন্যূনতম ইমান জি সুহানা হাম